আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমরা আপনাদের সামনে একটা সিরিজ নিয়ে আলোচনা করছি যেটা ইসলাম ও আজকের মুসলমান এই শিরোনামে এবং এই শিরোনামের অন্তরে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা ইতিপূর্বে যে আলোচনা করছিলাম যে মানুষের মধ্যে একে অপরের যে একটা সুসম্পর্ক গড়ে তোলার একটা মাধ্যম পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তের মানুষের সাথে যোগাযোগ এবং সেই যোগাযোগ করতে গিয়ে ইসলামিক যে তালিকা বা পদ্ধতির মাধ্যমে তাকে সম্ভাষণ জানানো সেটাই হচ্ছে যে সালাম সালামের মাধ্যমে অভিবাদন এবং এই সালামের যে আদব কায়দা কিভাবে আমরা সালাম দিব আমরা অনেকটাই আলোচনা করেছি আমরা আরও বিস্তারিত সেই বিষয় নিয়ে আলোচনা করব যে এই সালাম যখন কোনো বাড়িতে আমরা যাব দেখা করার জন্য আল্লাহ সুবাহ তালা কোরআন মাজিদের মধ্যে সুরা নূর ২৪ নম্বর সুরার সাতাশ নম্বর আয়তে বলেন ইয়া ইহল্লা দিন আমানু তু বইয়া বইয়ুকুম আল্লা সুবান করে লক্ষ্য করে বলছেন যে তোমরা কোনো ঘরে অন্য কোনো ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদেরকে তাদের প্রতি সালাম দেবে তাদের কাছ থেকে অনুমতি নেবে তাহলে এখানে যেই তুসাল্লিমু শব্দটা এসছে মৌলানা সাহেব এখান থেকে আমরা বর্তমান সমাজে তো নিশ্চয়ই ভ্রমণ করি একজন আরেকজনের বাড়ি যায় সালাম মোশাবা করি তাহলে আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করি না কারো বাড়ি গেলাম সেই বাড়ির মধ্যে কে কি অবস্থায় আছে আমি ছেলে হোক বা মেয়ে হোক হুট করে বাড়িতে ঢুকে যায় তাহলে এখানে আল্লাহ সুবাহ কি শিক্ষা দিতে চাইছেন এই যে একটা মানুষের সাথে একটা ব্যাড়াতে যাওয়া ঘরে যাওয়া এবং সেখানে অনুমতি না নিয়ে তার সালামের উত্তর না পাওয়া পর্যন্ত সাতাশ এবং আঠাশ পুরো দুটো আয়াতে এই সালামের ব্যাপারটা বলা আছে। তো সেই বিষয়টা এবং অমুসলিমদের ক্ষেত্রে আমরা একটা ইউনিভার্সাল গ্রেটিং হিসেবে আমরা এটা ব্যবহার করি তার সাথে সাথে অমুসলিমদেরকে আমরা এই সালামের যে সিস্টেম বা পদ্ধতিটা সেটা কতটা অ্যাপ্লাই করতে পারি সেটা আপনার কাছ থেকে এই দুটো বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব আসলে আপনি যে বিষয়টা এখন উপস্থাপন করলেন আল্লাহ রাবুল্লাহ আলমানুরতে বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো বাড়িতে বেড়াতে যান জি তাহলে তার প্রথম কর্তব্য হবে তাদেরকে সালাম দেওয়া জি সালামের এখানে উদ্দেশ্য হলো পারমিশন বা অনুমতি চাওয়া সালামের জব যদি আসে তারপরে সেই বাড়িওয়ালা যদি তাকে পারমিশন দেন তাহলে কি করবে সে বাড়ির মধ্যে প্রবেশ করবে তখনও সে বাড়ির মধ্যে ঢোকার পরেও সে সালাম করবে কেউ তার সামনে থাকা চাই না থাক এটা হলো ইসলামের একটা নিয়ম আর যদি সালাম প্রথমে যে তার জবাব না আসে দ্বিতীয়বার দেবে আর দ্বিতীয়বার না দে তৃতীয়বার দ্বিতীয়বার জবাব না পেলে তৃতীয়বার সে সালাম দেবে তৃতীয়বারও যদি না পায় তাহলে তারপরে আয় বলছেন যদি কেউ না থাকে সে বাড়িতে বা জবাব না আসে তখন তোমরা যাও আর এই ফিরে যাওয়ার মধ্যে তোমাদের এবং তাদের জন্য রয়েছে মঙ্গল কল্যাণ কর এটা এখানে কোনো দুঃখ নেবার কোনো কথা নেই আসলে এটা একটা সুন্দর সিস্টেম কারণ আপনি গেস্ট বা আপনি অতিথি হিসাবে এসেছেন তাদের বাড়ি বেড়াতে সালাম না দিয়ে বিনা অনুমতি যদি ঢুকে যান সেখানে বাড়ির পরিবেশ কেমন আছে না আছে সেখানে মহিলারা থাকতে পারেন মহিলারা কি অবস্থা আছেন সেটা আপনি জানেন না হঠাৎ করে ঢুকে গেলে একটা বা পারে। ইসলাম সিস্টেম রেখেছে সালাম আলহামদুলিল্লাহ মানে এইখানে আল্লাহ রবুল্লা আলমিন মানে আদাবুল লেকা সাক্ষাতের এটা নিয়মের মধ্যে কার নয় আল্লাহ তালা সালামটাকে অন্য কাজের জন্য আমাদেরকে ব্যবহার করতে শিখালেন মানে এমনিতে হতে পারে তো আমরা গিয়ে বলতে পারি অমুক বাড়িতে আছো ও আবার আমরা সম্বন্ধ ধরেও বলি বেহাই বাড়িতে আছেন বা মামুজান খালুজান আপনার বাড়িতে আছেন তাহলে এইগুলো শব্দ বলতে গেলে এতে তখন আপাতত দৃষ্টিতে আমরা তার জন্য কিছু মঙ্গল ভাবলাম না এই আল্লাহ তালা এমন একটা উপায় বলে দিলেন যে যাতে করে প্রথমে অনুমতিও হয়ে যাবে এবং সেই সাথে সাথে তার উপরে একটা শান্তির কামনাও করা হবে তাহলে একটাই জায়গা থেকে দুটো উদ্দেশ্য হাসিল হবে বলে আল্লাহ তালা আমাদেরকে এই আদবটা এই তালিমটা আমাদেরকে দিয়েছেন আর একটা কথা যে আমাদের পরিবেশে এগুলোকে যদি আমরা প্রচার প্রসার ঘটাতাম তাহলে সত্যি আমরা আমাদের নিজের পাড়াতেও হয়তো এটা ভাবতে পারতাম যে যেন কি আমরা কোনো একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বসে আছি যে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুন চলছে এবং আমরা এত সুখী জীবনযাপন করছি যে যেখানে অশান্তি নাই কোনো কলহ নেই যেখানে ফাসাদ নেই শুধু চারিদিকে শান্তি আর শান্তি তার একটা নমুনা হচ্ছে কি যে সালাম কিন্তু সুরে বলতে হয় মলানা যে ছেলে বাড়ির বাইরে থেকে সারা বেলা ঘুরে এসে বাড়িতে ঢোকার কালে মা আছে বসে আসসালাম আলাইকুম এ কথাটা বলছি না আমরা অধিকাংশ লোক বিশেষ করে গ্রাম সালাম শব্দটা এতটাই সেখানে মানে হারিয়ে যেতে বসেছে মনিয়া যে সালামের প্রতি যে ওরা শুধু এটাই মনে করে কোন যদি কুটুম্ব আসে তাহলে সালাম টালাম দাও বাকি আরে রহিম ভাই তো আমাদের টোলার লোক এ আব্দুল সালাম ভাই তো আমার চাচা তো ভাই এদের আবার সালাম কি আছে এ বলে সালামগুলোকে আমরা এতটাই মিটিয়ে দিলাম যেন সালামের জন্য আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে অথচ আমরা মনে মনে যদি এই কথাটা সালামটা শুধু আমাদের জন্যই এই যে আল্লাহ তালা তৈরি করেছেন তাও নয় কোরানে কারিম থেকে প্রমাণ পাচ্ছি যে এটা যেমন দুনিয়ার লোকেদের মুসলমানদের ইমানদারদের ভাষা তেমনি জান্নাতিদেরও এটা ভাষা কেন আল্লাহ রব্দুল্লাহমিন কোরআনে কারিম বলছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন সেখানে তাদেরকে কি বলা হবে সালাম তাহলে ভাষাটা কি আসছে সেখানে সেই সালাম আসছে তাহলে এখানেও সালাম এবং সেখানেও সালাম তা এই শব্দটা যে কত মধুর আর এই শব্দটা যে কত আত্মীয়তা রক্ষা করতে পারে এবং সম্প্রীতি করতে পারে এবং মানুষ মানুষের ভেতরে ভাইচারি সৃষ্টি করতে পারে এর প্রতি যদি আমরা গুরুত্ব দিতাম আক্ষেপ তাহলে হয়তো আমরা কতটা গুরুত্ব এবং দর্শক মন্ডল দের অবশ্যি তো সেই প্রসঙ্গের ব্যাপারটা আছে এবং সে তার মিনিং কি এবার সেই ক্ষেত্রে যে অমুসলিমদেরকে সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে যেহেতু তারা বলেছিল যে আসসালাম আলাইকুম আপনি আপনার উপরে মৃত্যু বর্ষিত হোক তখন রসোল্লা রিপ্লাই দিয়েছিলেন তোমাদের ওপরেও তাহলে তারা ইহুদি সম্প্রদায় ছিল অমুসলিম ছিল তারা তাহলে আমরা বর্তমান প্রেক্ষাপটে অমুসলিমদের সাথে যদি তারা সালাম দেয় তাহলে আমরা সালামের উত্তর কীভাবে দেবো বা আমরা তাদেরকে সালাম দিতে পারি কি না সেই ব্যাপারটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কারণ এই প্রশ্নের মুখোমুখি আমরা হয় বিশেষ করে স্টুডেন্ট যারা স্কুল কলেজের ছেলে ছেলেমেয়েরা বিভিন্ন ধর্মের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেই ক্ষেত্রে তোমার মৃত্যু হোক এটা স্পষ্ট করে বলে রেগে বলে দিয়েছিলেন তুমি আল্লাহ বলে তুমি ও বলো না বলো তুমি আমাকে যদি সাম বলে থাকো তাহলে সেটা তোমার একটা মারিদ ভাষায় বলে এইভাবে ঘটনাটা রয়েছে এবার প্রসঙ্গ হলো যে কোনো মুসলিম কোনো অমুসলিমকে সালাম দিতে পায় না যদি কেউ দিয়ে দেয় তাহলে এতটুকু বলা যেতে পারে ওয়ালাইক যদি কেউ দিয়ে দেয় বলে বলা যেতে পারে ওয়ালাইক ওয়ালাইক জি জি সালাম আমরা তো সাক্ষাতে যাদের পায় তাদেরকে সালাম বলি কিন্তু এমন একটা রীতিনীতি আমাদের মধ্যে আছে যে আপনি কোথা থেকে এসেছেন তো অমুক জায়গা থেকে এসেছি ও ওখানে তো আমার আত্মীয় স্বজন আছে আপনি কবে বাড়ি যাবেন কালকে আমি যাব তো আবদুল জাবার ভাইকে আমার একটু সালাম বলে দেবেন নাইম আখতার ভাইয়ের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে বলবেন যে অমুক ভাই আপনাকে সালাম জানিয়েছে ঠিক এইভাবে সালাম পাঠাই এই সালামের লোক যেন আমরা হজে যাই বহু আমাদের কাছে এই আবেদনটা নিয়ে আসেন যে আপনি আমার সালামটা আল্লাহ রোজায় একটু পৌঁছে দেবেন এই আর্জিগুলো আমাদেরকে শুনতে হয় তো এগুলো সব সালামের রূপরেখা সেই হেতু একজন লোক অন্য আরেকজন লোকের হাত দিয়ে সে সালাম কি করে পাঠাতে পারে বা কিভাবে যেতে পারে বা তার রূপরেখাটা রকম হয় আচ্ছা মনোনয়ন সাহেব এই রূপরেখাতে আমরা আসছি তবে একটা বিরতি নেওয়ার আমাদের সময় হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী ছোট্ট একটা বিরতি নিচ্ছি কোথাও যাবেন না এখনই ফিরে আসছি नीति समूह देखलिम जीवन मूल भित्ती আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে ডায়লগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিসেট ডিটলিনেটকনসেপন উইটনেস ডাকল অব দেখুন সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আবু হুরের থেকে বন্দিত রসুরুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন আল্লাহ তারা বলেন আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত কোনো পুরস্কার নেই যখন আমি তার দুনিয়ার প্রিয় ভাজনকে উঠিয়ে নেই আর সে সবর করে ও সবের আশা রাখে সেহী বুখারি অষ্টম খণ্ড মন অধ্যায় হাদির সংখ্যা ছ of Islamic International School. Welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuh. Al-Malaykum. my way what they all hate is only on don't cry, your you the west in the town m u s, -S l i m i'm so blessed to be with them. m u s, -S l i m i'm so blessed to be with them. watch little wonders at their best bishoy shishura সেটা আবার আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা যাচ্ছি হ্যাঁ মৌলানা সাহেব যে বিষয়টা প্রশ্নকে দিয়েছিলাম যেহেতু আপনারা হয়তো এইরকম সমস্যার সম্মুখীন হন আমরা এইরকম সমস্যার সম্মুখীন হয়েছি এবং আরো বাড়তে বাড়তে আপনি দয়াপূর্বক এই আমার সালাম যে আমি আল্লাহ রসুলকে পঞ্চাশ বার সালাম দিয়েছি এটা যেন ওনার কাছে পৌঁছে যাই এটা একটা সুন্দর বিষয় আপনি বলেছেন তবে দূর থেকে সালাম পৌঁছানো সাধারণ মুসলিম ভাইয়ের জন্য দায় রয়েছে যদি আপনি কাউকে কোনো ভাইকে দূরে সালাম পাঠান আর সেই ভাই আপনাকে সালাম দেবে ওয়ালাইকুম আলাইহিসালাম এটা একটা আলাদা জিনিস কিন্তু নবী সাল্লু আলাইহিসাল্লামের জন্য কেউ যদি দেশ থেকে সালাম পাঠায় আর বিশেষ করে আপনি আবার আরও একটা সংযোজন করলেন যে কাগজে লেগে পঞ্চাশ বার কিংবা একশো বার সালাম দেওয়ার ব্যাপার এটা একটা অভিনব নতুন কাজ ইসলামের এগুলো একদম অবৈধ কাজ এগুলো করা যাবে না আর নবীজি সাল্লু আলাই ক্ষেত্রে এখান থেকে আপনি কারো লোক মারফত অন্য মানুষের কাছে যেমন সালাম পাঠায় সেভাবে পাঠানোর কোনো নেই কারণ যে সালাম কিছু আছে ফেরত তারা যেখান থেকে সালাম পায় নবী সাল্লাহিস্লামের মুহূর্তের মধ্যে তার রওদায় পৌঁছিয়ে দেন এটা আর রসুলের জন্য খাস সুতরাং এই সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ রসুল্লাহর জন্য বিশেষভাবে করা হয়েছে সুতরাং আমরা যারা মুসলিম পৃথিবীর যে কোনায় বসে আল্লাহ পাঠ করি সালামের মাধ্যমে এটা আসলে আমাদের না জানার জন্য হয়েছে আর অতি ভক্তিতে আমরা কোনো পথ পাইনি আমাদের এলিম বা জ্ঞান নেই সেই আমরা ওই পথ অবলম্বন করেছি যদি হাদিসটা আমরা জানতাম যে আমাদের সালাম আল্লাহর ফ্রেস পৌঁছে দেন তাহলে আমরা এক পথে আর নামতাম না অটোমেটিক আমরা বসে বসে সালাম দিতাম যে কথা সাম আলাইকা তখন আয়সাল রেগে গেছিলেন যে তোমার মৃত্যু হোক এটা স্পষ্ট করে বলে রেগে বলে দিয়েছিলেন তখন আল্লাহ রসব বলেছেন বলো না বলো ও আলাইক যদি সাম বলে থাকো তাহলে সেটা তোমারই ওপরে একটা মারজিদ ভাষায় বলো এইভাবে ঘটনা রয়েছে জি জি তো এবার প্রসঙ্গ হল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 নাইম আখতার ভাইয়ের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে বলবেন যে অমুক ভাই আপনাকে সালাম জানিয়েছে ঠিক এইভাবে আমরা আমাদের সালাম পাঠাই এই সালামের দূর ছড়িয়ে গেছে যে দূর ছড়াতে সেটা হয়েছে কি যে আমরা এদেশের লোক যেন আমরা হজে যাই বহু আমাদের কাছে এই আবেদনটা নিয়ে যে আপনি আমার সালামটা আল্লাহ রোজায় একটু পৌঁছে দেবেন আচ্ছা একটা আমাকে দুঃখ হয় যখন আমরা দেখি যে এত সুন্দর বিধি নিয়ম আমাদের কাছে আছে একজন মুসলিম হিসাবে আমি পালন করতে পারি না তো এটা তো একটা দুঃখের কিন্তু সেখানে আর একটা দুটো ফেতনা আমাদের চোখে পড়ে সালাম শব্দের বিকৃতি ঘটানো এবং সালাম শব্দটাকে গ্রহণ করার ক্ষেত্রে অঙ্গভঙ্গি দুটো জিনিস আমাকে খুব খারাপ লাগে কেন খারাপ লাগে যেমন ধরুন আমরা এই তো বলে থাকি আসসালাম আলাইকুম কিন্তু এখন আমরা কোন কোনো লোকের মুখ থেকে অথচ তিনি মুসলিম তিনি হয়তো নামাজি তিনি হয়তো রোজাদার অবশ্যই এটা হবে আমি মনে করি তার চেহারাই বলে কিন্তু কার্যক্ষেত্রে বা এমন কোন ক্ষেত্র তার সামনে এসে যায় যে তখন তিনি এই সালামকে বিকৃতি করেন যেমন দেখা হয়ে গেল লাল সালাম লাল সালাম লাল সালাম লাল সালাম সালাম শব্দটা আরো বিকৃতি ঘটলো কি সালাম সেলাম হয়ে গেল এবং তার সঙ্গে লাল শব্দটা লেগে গেল উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি বলতে এটা একটা পার্টির খানিকটা মানে তাদের স্মৃতি বা প্রতীক হিসাবে ব্যবহার হয় তো সেটা আমি তাদের কাছে কোনো আক্রমণে যাচ্ছি না আমি তাকে মুসলিম ভাই হিসেবে বলতে চাইছি আর একটা কথা হচ্ছে কি সালাম বদলে যাচ্ছে অঙ্গভঙ্গির মধ্য দিয়ে এবং শব্দের মধ্য দিয়েও যেরকম আপনাকে আমি বলবো যে একটা সালাম আছে আমাদের দেশে প্রচলিত তাকে বলা হয় সালাম অর্থাৎ লখনৌ শহরের সভ্যতা অনুযায়ী সেই সালামটাকে আবিষ্কার করা হয়েছে তসলিম এবং এটা কাল প্রচলিত ছিল আবার সে তসলিমের সাথে শব্দ সংযোজন হলো কি এবং সেই সাথে সাথে আদা তাসলিম এবং আদাব আবার সেই সাথে সাথে সংযোজিত হলো কি শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তাসলিম আর আদাব বললে হবে না আপনাকে হাতটা সুন্দর একটু নাজুক নাজুক ভঙ্গিমা এভাবে কেন যেন দিচ্ছি এবং আর সেটাকে আবার কি আদাব মানে এটাকে যেন কপাল পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি যে তাকে আমরা আদব জানাচ্ছি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের যারা কিতাব এবং সুনাতের বাহক তারা যদি সালামগুলোকে এইভাবে কি করে মুচুড়ে দেয় অর্থাৎ অঙ্গভঙ্গি তো আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা কোথা থেকে আসলামে জানি না কিন্তু এই ব্যাপারে আপনাকে আলোকপাত করতে হবে যে সালামের শব্দকে বিকৃতি ঘটানো এবং অঙ্গভঙ্গি দিয়ে সালাম করা বা মাথাটাকে ঝুঁকিয়ে সালাম করা এগুলো ইসলামের দৃষ্টিতে বিকৃতি হয়ে যাবে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কি মেসেজ দিব যারা এই সালামকে খুব শর্টে খুব ব্যস্ত এত লম্বা উচ্চারণ করার সময় নেই আপনি প্রথমে যে বললেন যে সালাম এটা প্রথমে আর পরিষ্কার হয়ে যায় সেখানে বলা হয়েছে তাসলিম তসলিমের সঙ্গে সঙ্গে আদা বলে হাতটা যে একটা এটা এভাবে রাখা আসলে দুটাই কর। সালামের যে শব্দ সেটা আমরা আসালাম আলাইকুম এটাই বলবো তাসলিম আসলে আরবি শব্দ তাসলিম মানে কোনো জিনিসকে কারোর দায়িত্বে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া আমার কাছে একটা ছিল কোনো জিনিস আপনাকে দিয়ে দেওয়া এটা নাম হলে তাসলিম আর সালাম এর মানে হচ্ছে শান্তি তো এখানে তার অর্থ আসছে না আর তো সালামের যে পদ্ধতি এইভাবে হাত না উঠে যেটা আমরা মুসাফা বলি আরবি একটা দুই হাতে সম্মিলিত অবস্থা বলা হয় মুসাফাহা এক হাতে নয় তো এইটা হলো আসল নিয়ম আপনি বলুন আসসালাম হাত মিলান আর আমি বলবো আসসালাম কিন্তু এটা সম্পূর্ণ পরিবর্তন ঘটে তাসলিম দুটাই পরিবর্তন করা হয়েছে বলে উনি বলেছিলেন এলাকায় যে বলা এটা আসলে জানিনা সানামিক এমনি মানে এ হয় কোন আকিদার সঙ্গে বা কোন বিধান আছে এটা যদি মানে হবে হবে আর যদি তবে সালামে যে শব্দটা ওটা স্পষ্ট করে বলাই সে ভাই দেখে বলবো যে আপনারা বলবেন আসসালাম আলাইকুম এবং মাথাটাকে মাথাটাকে সুন্দরভাবে রাখবেন আর যদি তাদের নিয়োগ না থেকে এভাবে মাথা হেঁট করা এটা আল্লাহ ছাড়া কারো কাছে হাঁট করা যায় না সুতরাং যদিও তারা এটা মনে করেন যে এটা সালাম দেবাসম এটা করতে হয় তাহলে এটা শরীর বিরোধী কাজ আর তাও যদি তারা মনে না করেন যে না আমরা এমনিই করি তো বলবো যে এটা সালামের জন্য বলবেন না এভাবে মাথা হ্যাঁ করা শির নত করা উত্তম হবে আপনি যেটা মেয়ে মে সালামের কথাটা বললেন ছাত্র ছাত্রী যারা বন্ধু রয়েছে এটা তো তাদের তো প্রথমে মানে পর্দার খেলাফ রয়েছে এটা তো রয়েছেই তার সঙ্গে আবার হ্যান্ডসাফ করা মহিলার সঙ্গে মহিলার তবে তারা যদি নিজেদের মধ্যে সালাম এবং নিশ্চয়ই আমরা আমাদের শ্রোতাদের সামনে সালামের যে আদব কায়দা তার যে পদ্ধতি গুণগত বৈশিষ্ট্য মনে সাহেব এরকম হয় যে আমরা বাজার করছি বাজার করতে গিয়ে যদি মেয়েরাও পর্দার মধ্যে বাজার করে এবার যদি কোনো মেয়ে পুরুষদেরকে সালাম দেয় সেই ক্ষেত্রে আল থেকে কথা বলতেন এবং তারপরে তার সালাম বিনিময় করতেন জি জি যদি পদ্মার মধ্যে থাকে মুসাফা না হয় কোন দেখা সাক্ষাৎ না ঘটা থাকে ঘটার কোন আশঙ্কা না থাকে আবার হাতে হাতে পাশ না হওয়ার কোন ব্যাপার থেকে তাহলে সালাম দিতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমাদের শ্রোতা বৃন্দদের কাছে নিশ্চয়ই সালামের যে পদ্ধতি বা সিস্টেম আশা করি হয়ে গেছে এবং যাদের মনের মধ্যে এখনও সংকৃর্ণতা আছে এই সালামের যে একটা গ্রিটিংস বা পদ্ধতি যারা এখনও আমরা সালাম দিতে সংকোচ করি নিজেকে এই সালাম দেওয়া থেকে দূরে সরিয়ে রাখি তাদের অবশ্যই আমাদের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমরা দেখেছি যারা উচ্চ শিক্ষিত ব্যক্তি তারাই কিন্তু বেশি বেশি করে এই সালাম দেওয়াটা থেকে নিজেকে একটু বেশি সরিয়ে রাখে এবং যে কোনো একটা মজলিসে গিয়ে কোনো সেমিনারে গিয়ে সেখানে নিজে মুসলিম অথচ অমুসলিমদের যে নিয়মকানুন সেটাকে সে সাদরে গ্রহণ করে নেয় এবং গ্রিটিং হিসেবে তখন ব্যবহার করে বিশেষ করে এই যে নমস্কার ছোট্ট শব্দে তারা বলে এটা শ্রদ্ধার শ্রদ্ধা করা কিন্তু ওটার যদি আমরা মানে বুঝতে চেষ্টা করতাম বা মানে জানতাম তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারতাম যে মুসলমানদের নমস্কারি যদি শর্টে বলা যায় তাহলে হবে আমি আপনার সামনে মাথা নত নতুন তাহলে আমরা তো আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করতে পারি না একজন মুসলিম হিসেবে কেউ কোনো সময় আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না তাহলে যারা এখনো আমরা দেখেছি বিশেষ করে এই ইয়াং জেনারেশনের মধ্যে যারা যখন কোনো কম্পিটিশনমূলক প্রতিযোগিতায় যায়। কোন সেমিনারে যায় অনুষ্ঠানে যায় তারা নামগুলো যে অ্যাঙ্কার নাম ঘোষণা করে যে এতজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় গ্রহণ করেছে নামগুলো বলে এত সুন্দর সুন্দর নাম কিন্তু স্টেজে গিয়ে যখনই তারা শুরু করে নমস্কার বলে সম্বোধন করছে আমার আশ্চর্য লাগে এই সমস্ত যারা গাইডলাইন দেয় যারা এদেরকে তৈরি করে সেই অনুষ্ঠানের জন্য যারা রিহার্সাল দেয় তাহলে তারাও মুসলিম তারাও ডাইরেক্টরি করে তাহলে তারা এইভাবে যে তৈরি করে তাহলে আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আল্লাহ যেন হেদায়তীহত গ্রহণ করার জন্য আমাদেরকে এই সালামের আদান প্রদান বিস্তারিতভাবে একে অপরের কাছে পৌঁছে দেওয়ার তহফিক দান করেন আমিনা রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম আহমতুল দর্শক করেছে দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानस आज सन्ध्या साढ़े छाए पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश को थे जान्न का सरल पथे आसन ग জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন আজ রাত